ভালো থাকবেন কথাটা খুব বেশি ব্যবহার ফোনে বা সামনাসামনি হচ্ছে বলা কি ঠিক হবে যদি দোয়া অর্থে হয় দোয়া অর্থে হয় তাহলে সেটা জায়গা আল্লাহ উল্লেখ করুক না আর যদি মনে করা হয় মানুষ এমনি ভালো থাকুক তাহলে এটা ঠিক হয় না তাকে বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখো এবার শিখেতে হবে এই জন্য এইটা উত্তম হচ্ছে যেহেতু সন্দেহে জাগা নিয়ম হচ্ছে যে এখানে একটু সন্দেহ আসবে শিল্পের ব্যাপারের সমস্যা দাস দাসী কিব আমার দাস বলতে নিষেধ করেছে নিজেকে অহংকার রাখবে এই ঠিক এখানেও আপনি দেখেন যখন আপনি বলেন যে ভালো থাকবেন অর্থাৎ ভালো থাকতে পারবে সে আল্লাহ রাখবে এই জন্য বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন আমি দোয়া করি যেন আপনি ভালো থাকেন এটা বলতে পারেন করা যায় কিন্তু এটি তো মিডিয়ার কথা বলতে পারবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন ঠিকই অভ্যাস করুন লিসানটা এমন একটা জিনিস অভ্যাস করলে ভালোটাই আসে আপনি দেখবেন কোনোদিন আমি হজরতাম মোহাম্মদাম বলি না কেউ অভ্যাস করছি দেখছি আল্লাহ কিছু কোন দিকে নিয়ে হচ্ছে এটা এরকম কিছু জিনিস আপনি ইচ্ছা করলে বা দিতে পারেন পরিবর্তন করতে পারেন কেমন আসল এটা চাইতেন উচ্চারণ সুন্দর করতেন বলাটা ঠিক করে দিতেন এই জন্য আমাদেরকে ভালো থাকুন ব্যবহারটা আমরা এই সালা বলব না কেমন বলবো কি আল্লাহ ভালো রাখুন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে ভালো থাকেন সুনুদেন হ্যাঁ অথবা দোয়া করছি যেন আল্লাহ ভালো রাখেন এইভাবে সবাই আল্লাহকে সাথে নিয়ে করবেন কাছ কথা বলেন